الحمد لله الوحد الأحد الحمد لله الفرد السمد الحمد لله الذي لم يتقص صاحبة ولا ولد ولم يكن له كفوا أحد بطت الأرض على ما الجمد رفع السماء بغير عمد قسم الرزق فلا ينسى من خلقه أحد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 وقال جل جلاله ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس في وقال رسول الله صلى الله عليه وسلم انتم على بينه من ربكم ما لم تظهر فيكم ذكرتان ذكر تهب الدنيا وذكر العيش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 দুনিয়া একদিন খালি ছিল আবার দুনিয়া একদিন খালি হবে দুনিয়া একদিন কেউ ছিল না আবার একদিন উপরে আসবে কেউ থাকবে না শূন্য ছিল আবার একদিন আসবে দুনিয়া শূন্য হবে এই জন্য হাবি আছে একদিন আল্লাহ মালাকুল মহকে জিজ্ঞাসা করবে মামবাকি আলাকে কে বাকি আছে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 إلا الذين يعيشون تحت عرشد وانت الحي الذين لا تموت زمينوكو باقين آئي عقشوكو باقين آئي شد وقفر عرشن نيچه بيچورون کريرا ربنة چيرون جي ابار حکوماش بابر عرشن نيچه جھرو لگاو جو کن عرشن جيچه جھرو جي کی رادي بے تر فَمَلَكُ الْمَوْتِ جَاوَبَ بِهِ اتْنَا عَشَرَ وَأَنْتَ الْحَيُّ الَّذِي لَا تَمُوتُ شوب জায়গা থেকে নিয়ে আসছি এখন শুধু 12 জন বাকি আছে আর আপনি চিরঞ্জীব আল্লাহ জিজ্ঞাসা করবে ওই 12 জনকে কে বলবে নাহনু আরবাআ আমরা চারজন জিব্রাইল মিকাইল ইসরাফিল আমি আল্লাহর হুকুম আসবে এবার তিনজন কে নিয়ে আসোল নিকাইল ইসর তিনজনকে নিয়ে আসো তিনজনকেও নিয়ে যাবে এইবার আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার বলো কে বা বলবে নয় নয়জন বাকি আর আপনি বহনকারী আটজন এই নয়জন বাকিয়াতে কৃষ্টির ভিতরে আর আপনি তো চিরঞ্জীব আল্লাহ বলবে আটজন কেউ নিয়ে আসো যাদের কাদের আল্লাহর আড়স যে সমুদ্রের ভিতরে দণ্ডায়মান ওই আট ফেরেস্তা সৃষ্টি লগ্ন থেকে ওই মৃত্যু আসা পর্যন্ত যে সমুদ্রের ভিতরে দণ্ডায়মানুহু কামা বেগনা তার গভীরতা আসমান জমিনের দূরত্ব যতটুকু এতটুকু মা ওয়ালামি ই রোকাতি হিননা সমুদ্রের পানি তাদের হাটু পর্যন্ত পচে নেয় একে কান্দা সাতশো বৎসরের রাস্তা সাতশো বৎসরের রাস্তা আর তাদের কাদে দুজনের দূরত্ব পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা বা আলপাতানা এদের কাদে আল্লাহর আড়স তাদেরকে নেওয়া যাওয়া হবে আল্লাহর আড়স হুকুমের উপরে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 কেউ আকাশের লম্বার পাশ কতটুক আজ পর্যন্ত বলতে পারে নাই আর কেমন পর্যন্ত কেউ তার লম্বার পাশ জানে না মালাকুন্মুকার কোন নিকটতম ফেরিস্ত জানে না পলা নবী্মুর সাল কোন নবীও জানে না কতটুকু লম্বা আর পাশ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 তারপরে জিজ্ঞাসা করবে মালাকুল মৌ মাম বাকিয়া এইবার বলো বাকি কে তো চিৎকার দিয়া বলবে আনা আনা আনা আমি বাকিয়াছি ও আন্তাল্লা তামু আমি আছি আর আপনি আল্লাহ বলবে ফাতামুত আন্ত এইবার তোমার পালা তুমি বড় না তোর চিতার কসম খাবে বিশ্বা চালিক ও আল্লাহ তোর ইস তার জলালের কথম কসম, ঈর্ষ তার কুদরতের কথম তুর ঈস্ব তোর কুরুিয়তের তোর ইস তোর ওদানিয়তের পতাম লিম তু সক্রত আল মৌ মা কবস তু মুখমিরি আমি যদি মৃত্যুর যাতনাকে জানতাম তো কোন মুভেনের রূপ কখনো আমি নিয়ে আসতাম না মেরে ভাইও মেরে ভাইও খালি ছিল একদিন আবার খালি হবে ওই দুনিয়াতে পাঠাইছেন এক মকসদকে সামনে দিয়া পাঠাইছেন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 জিব্রির তো বড় তো বড়ই ঠিক না তু জানা আমার শয় শত জানা লু জানা হাই জিল মগরিফ দুই ডালা প্রসারিত করলে ढेटा जाए आल्ला श्रेष्ठ मुकुट पड़ा नुनिया खाली छोटे दुनिया के अल्लाह पठाई एक मकसद के दिया एक मेरे दोस्त मानुषे कद्र कीमत मानुषर मूल्य अल्लाहर का मानस रचित रीतिनी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 আজকে মানব রচিত যে রীতি নীতির ভিত্তিতে মানুষকে মূল্যায়ন চলতেছে আমরা একে অপরকে মূল্যায়ন করতেছি নিজের মূল্য আর ইজতের ভিতরে তালাশ করতেছি এই জন্য মানব রচিত কোন রীতিনীতির ভিতরে মানুষের না মূল্যায়ন আছে না আল্লাহর কাছে কোনো কোন কদরক্ষীমত আছে আল্লাহ তো ইজ্জত কে ভাগ করা তিন ভাগ করছে চতুর্থ কোনো ইজ্জতের ভাগ নাই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 আমি ইজ্জত বন্টন করছি তিন ভাবে তিন ভাগে ইন্নআল আল্লাহর জন্য ইজ্জত আল্লাহর জন্য আর ইত্ত রসুলের জন্য ইস্তা ইন্নআল ইস আলিল অলি রসুল মু আমি তো ইজ্জত তিন ভাগে বাস করছি আল্লাহ আল্লাহ নবী আর মুমিনের জন্য আর কোন জায়গায় আকল একদিন তাকে গুমরা করা ছাড়া দিবে মানিয়ে টামা আলা আল মালিহি কল্লা যে তার মালের পিছনে দৌড়াবে মাল একদিন তাকে নিঃসয় করা ছাড়া দিবে দৌড়াবে দৌড়াবে আর শক্তির পিছনে দৌড়াবে আর জনসংখ্যার জনগোষ্ঠীর পিছনে দৌড়াবে তাকে একদিন আল্লাহ ব্যায়তরা ছেড়া দিবে আর জাল্লার দিকে দৌড় লাগাবে এটাই কোরআন দৌড় লাগাবে না কোনো দিন হবে না দিন মাল তার হাতছাড়া হবে আর না আর না আর না কোনোদিন তার ছোঁয়ায় লাগবে বরং ইজ্জতের উচ্চ শিকরে উঠা দুনিয়ার থেকে বিদায় নেবে এজন্যই বেরে দোষ আমাদের কদ্র কিমত আল্লাহ দুনিয়া চিরাচরিত রচিত চিরাচরিত রীতিনীতির ভিতরে রাখেন নাই মানব রচিত রীতিনীতির ভিতরে না মানুষের কিন্তু কদ্র কিমত আল্লাহ আসবাবের ভিতরে রাখেন নাই না কোনো আসবাবের ভিতরে রাখছেন না কোনো মখলুকের কাছে রাখছেন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 আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করতেন অন্য জিনিসের ভিতরে যখনই ঈশ্বর তালাশ করব তো আল্লাহ আমাদেরকে দুনিয়ায় সবচেয়ে বেশি ব্যয় করার চেহারা দিবে সেজন্যই বাইতুল মোকাদ্দ যখন স্বাধীন হইতে ওনারা শর্ত লাগিয়েছে পাদরীরা কাছে চিঠি লাগছেন উনি রওনা হয়ে গেছেন যে হ্যাঁ চাবি আমি দিব চলছেন চলছেন ওই চলতে চলতে চলতে চলতে সামের সীমান্তে যেদিন পড়ছেন ওই দিনে প্রচন্ড বৃষ্টি ছিল সকালবেলা ছিলাম তারা যুক্ত ছিল কাদা আর কাদা আমিরুল মকমিন জুতাকে খিলা ভগল তোলে নিতেন টাইন হাতে রশিকে ধরতেন বাম হাতে উচা করতেন আবু রবি সেনাপতি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 কেউ লন্ডনে বাস করতে ভালোবাসে কেউ অস্ট্রেলিয়ার সিডনিতে বাস করতে ভালোবাসে বলে ওই জমানার সভ্য লোকেরা সম্ভ্রান্ত লোকেরা ওই সময় শামে বাস করত আবু আল্লাহন বলতেছেন আমিরুল মমিনা সুরাফা উসাম আমার পিছনেই শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আপনাকে স্বাগত জানাইতে আসতেছেন দেখলেস কি বুঝাইতে চাইছ সমোকেরা আসবে এই অবস্থা আমাকে পছন্দ করবে না তুমি বুঝাইতে কি চাও বলো সম্রান্ত লোকের একটা কাপড় আমি নিয়ে আসবি আপনার জন্য খুলেন আপনার কাপড় পরেন এই ব্যক্তিদের কাপড় করে সিংহ তো সিংহী ছিল না সিংহ ছিল এক দর্জন আবাউদিন আবুদা একদিনে পরিবর্তন হয়ে গেল ইসলামী মকাল আল্লাহ আমাদেরকে ইস্তত ইসলামের মানুষ কি বলে আমার কোনো মেরে ভাই অস্ত্র যদি মুসলমান জানতো যে আমাদের ইস্তত কোন জিনিসের ভিতরে আল্লাহ রাখতেন আর সব কিছুর থেকে যদি হইটা ওই জিনিসের দিকে দৌড় দিতেন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 সামনে রেখা আমাদেরকে দুনিয়াতে পাঠাইতেন ওই জিনিস আজকো নসিব হইতো যে জিনিস সাহাবাই গ্রামের নসিব ইনাদেরকে দিতেন দেওয়ার মতো দিতেন ঠিক না ইস্তর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 জমিন হাতে দিত না যদি সোত না করতো তাহলে অগ্নিগিরি হাতের ইশারায় কোনোদিন পাহাড়ের ভিতরে দুইটা হেত না যদি ইস্তোত না করতো থামত না যদি ইস না করতো তো বাগের কাম করা থাপ্পড় দিয়া এই কথা বলার পরে অলি হাজা খুলিদ সাদাস্তা তার মুসলিম এই তোর যে মুসলমানের রাস্তাকে অবরোধ করে বসে যদি ইজ্জত না করতো তাইলে বাককে এই কথা বলতে পারত না যে আমি দল হারা হয়ে গেছি আমার দল কোথায় গেছে জানিনা তুমি আমাকে রাস্তা দেখাও বাঘ রাস্তা দেখাইতে বাধ্যে ও মেরে ভাই যদি ইজ্জত না করতো তাইলে দজরা কোনোদিন ট্যাক্সবুকের উপর দিয়া ঘোড়া দৌড়াইতে দিত না দৌড়াই না দজরার উপর দিয়া যদি ইজত না করত আকাশের মেঘ এক সাহাবীর কথায় তার জমিনে পানি বর্ষিত তার যতটুকু প্রয়োজন অতটুক বর্ষণ করার পরে পূজা চেলা যাইত না চলো ইজ্জতের নিশানি এটার নামে ইজ্জত এটার নামে ইজ্জত এটা কি বলে ইজত এটাই আল্লাহ পঞ্চম করতেন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 দেশ ইহুদিরা এখনো বলে নবীদের সন্তান আর বৃহত্তর নোয়াখালী হইল দিয়ারুল ওলামা আলেমের আ ফিলিস্তিনি ওয়ালাদের কাছে ফখর আছে دیارو الانبیار فکره سه، بری هتر نواخلی والا در کسی فکره سه، دیارو الغلاما. غلام ارزمین، غلام ارزمین. اوی خانه بلتی تی میره دوستو کن کھولا شنن شب چه بلو فراد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 আরে নবীর পোশাক হইল দাম নবীর পোশাক আল্লাহ মহিলাদেরকে পোশাক বলতে পুরুষের তোমাদের নারীরা তোমাদের পোশাক আর কার পোশাক ইম্র আতানু বা ইম্র আতানু দুই নবীর পোশাক দুই নবীর পোশাক ইমান যাই আল্লাহর কাছে কোন দাম নাই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 উনি দিছেন। এরকম এরকম ইস্তর দিচ্ছেন আল্লাহ যেন ইস্তের ভাণ্ডার ওনাদের উপরে পুরো উল্টায় ঢেলা দিচ্ছে তোমরা ইস্তত দ্বিতীয় কি দিচ্ছেন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 সবাই মুখ আখেরাতের মুখী সবাই প্রতিযোগিতার দৌড় আখেরাতের জন্য আখেরাতের জন্য দৌড় দিতেন আখেরাতের জন্য দৌড় আমি উমর জিন্দিগির আমল তোমার হাতে উঠা দিয়া اللہ দেওয়া ওই উমর রবি اللہ তালু চার ব্যাপারে আল্লাহর রসুল বলেন কিনা عمر কাউকে ভয় পায় না কিন্তু একমাত্র এক ব্যক্তি আছে যে ওমর কেই ভয় পায় যার সম্বন্ধে আল্লাহ বলছেন ইন্না কুবিল ইসান ইরদি ওমর নিজের জবান দেওয়ার কথা বলে না সে তো আল্লাহর জবান দেওয়ার কথা বলে যার ব্যাপারে বলছেন আল্লাহ ওই ব্যক্তি বলতে এক রাত্রের দৌড়ের আবাদত দিয়ে দেও না বলছে আগে বলা ওই রাত্রটা কোন রাত্র বলছে যে তুমি হুসা ইসলামের সাথে হিজরতের সময় গুহার ভিতরে ছিলে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 রুমিদের মোকাবেলায় বলতেছে আমি সব জিজ্ঞেস করতেছে সেনাপতি খালেদ আমা আমাকে আলফা কুল্লোম বিদ্যালয় খালেদ তোমার সামনে ষাট হাজার সবার পায়ে বেড়ি লাগানো কামতুরি রিয়া খালেদ খালেদ কতজন চাও বলে আনা হে আত্মি আত্তি আমি একাই যথেষ্টের মোকাবেলায় কিকুরা যথেষ্ট চিৎকার আমার সাথে আল্লাহ আছে আমি সিন্দা আর সামনে যা দাঁড়ানো সব মুর্দা এই জন্য আমি একা যথেষ্ট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 আমরা এটা কি করে করব, বলে আমি জানি তোমরা করবে না তাই করো সেখান রশি বাঁধছেন দেওয়ালের উপরে রশি উপরে উপরে দেওয়ালের সেখান থেকে সালাম দিতে আর নিজেকে কিলার ভিতরে ভেড়া দিতে লড়তে লড়তে কিছুক্ষণ পরে দেওয়াল ফটক কিলার ফটক কে খুলে দিয়া বলতেছে কুদু খুলো থানে তোমরা বলিবসের মাছ জমা করার জন্য ঢোকো আমি কাম পুরা করে দিয়া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 সে হোক না কেন তাদের সামনে তাদের তাদের ভয়ে সব তাদের ভয়ে সব সব সব। কেননা জানে তাদের দৌড় তো ওই জিনিসের দিকে যেই জিনিসের ভিত্তিতে থেকে আল্লাহ তাদেরকে মূল্যায়ন করতেন ওই জিনিসের পিঠে তারা দৌড় লাগানোর মতো লাগাইছে।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 বড় দৌড় দিচ্ছ বড় দৌড় শুনো শুনো শোনো তোমাদেরকে আমি এক শরীর বানায় দিতেছি তোমাদেরকে আমি ভাই বানায় দিতেছি পাশ বাহ তোমাদের নাকি খোয়া না সবাইকে ভাই বানায় দিতে পারকম মোহাব্বত যেরকম জোর মিল মোহ্বত এরকম চোর মিল মোহাম্মত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 বিক্ষিপ্ত তারপরে আল্লাহ বলে বড় দৌড় দিছ তোমরা দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে সব হাত হাত ছাড়া হয়ে গেছে ছাড়া চট গায় আসছে আকাশ থেকে সালাম আসতে বাধ্য হয়েছে তোমাদের প্যাকে পাথর চলে আসছে আমি বড় দেখি দেখি দেখি আজকে তোমাদেরকে আমি দিব এরকম দেওয়া দিব যে সবাইকে ধনী বান্লা হাসান হুসাইন কোনদিন চানত না যারা জিব্বা চুষা নিজের খিদাকে নিবারণ করতে। তিন দিন পর্যন্ত আলী রবি আল্লাহ তালু কিছু কামায় আনতে পারেন না। ফতে পর্দা উঠা দেখছেন জাহালির হাত খালি আত্ম খালি ফেরা আসছে হাসান হোসায়নের চিৎকার খালির কাল পর্যন্ত চলে যেতেছে তিন দিন পর্যন্ত তুদের শিশু ছোট বাচ্চা কামতেছেন কিন্তু আজকেও কিছু নিয়ে আসতে পারেন না কিন্তু আদি রবি আল্লাহন চেহারা মনির ফাতে বা রবি যখন নিকটে আসছে তো চিৎকার দিয়া বলতেছে আলী অজাদা আলী পাবো না পাবো সাবর করবো আল্লাহ আল্লাহ কারীর সাথে আলী আলী আমাদের জন্য শোভনীয় নয় আন্না কুনা মাহ আমরা মলিন আর দুঃখিত হওয়া আমাদের জন্য শোভনীয় নয় ওই জন্মাত কিন্তু কি করবে চিৎকার হাসান হুসেনের কি করবে নেওয়া যাওয়া হয়েছে সাইদুল আহিয়ার ঘরে হুজুর সাল্লাহ আসলামের ঘরে প্যাটের দিকা কাপড় উঠায় দেখাইছেন আমার প্যাকেও পাথর আমার ঘরেও কিছু নাই কিন্তু না খায় আসে কি করে সহ্য নিকটে বলছে যখন নিকটে করছে বলতে আসো আমার কাছে যখন আটতে বলতে বলছে বলতে জান তুমি আমি জিপা বাহির করে দিতেছি নানা জান তুমি তুষ্টে থাকো তোমার খিদা নিবারণ হবে মেরে ভাই মেরে ভাই মেরে ভাই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 वस्ता के खुल खुलते खूब नड़ाचाड़ा करते एक लक्ष देखार पर दीते कार प्रयोन आदिना प्रयोजन देखो ना तुम्हें तो हाथिया दिल तुम्हें देखार नेनी बनाया दी धोनी সব ধ্বনি হয়ে গেছে দনী ঠিক না আবু হরাই রা আজকে নাকের চুনিয়া সবচেয়ে দামি কাপড় দিয়ে নাক ছাপ করতেছে ঠিক না দনী আল্লাহ দিয়েছেন আল্লাহ দৌড় চল চলছিল ওই আল্লাহর দিকে ওই বস্তু অর্জুনের দিকে যার ভিত্তিতে আল্লাহর কাছে মূল্যায়ন আল্লাহ রাজি হয়ে আর কি দিয়া দিচ্ছেন বলে যাও যাও যাও আমি তোমাদের সাথে হয়ে গেছি যেখানেই যাবে আমি তোমাদের সাথে আমার কুয়ো তোমাদের সাথে কুদরত তোমাদের সাথে আমার নুসরত আর তোমাদের সাথে যেই জমিনের দিকে তোমরা চোখ উঠাবে ওই জমিন তার সমস্ত ব্যক্তি আর সম্পদের সাথে তোমাদের কদমের নিচে করে দিব ওই কদ্র কিমতের বস্তুই হলো মেরে দুস যেটা সবচেয়ে বড় ফর সেটাই হলো ইমান ইমান ইমান যাকে বলা হয় ইমান্নার আমনই মেহান্ন এই দুটাই হলো মূল্যায়নের বস্তু প্রত্যেক ব্যক্তিকে মূল্যায়ন করেন ইমানই ইমানি বস্তুর দ্বারা ইমানই মেহান্ন দ্বারা ইমানের দ্বারা আর আমলের দ্বারা আর আমলি মেহান্ন দ্বারা ইমানি মেহান্ন আর ইমান আর আমলি মেহনত আর আমল এই দুই জিনিস ব্যতীত আল্লাহর কাছে কারো কোন কদ্র কিমত নাই আল্লাহর কাছে কারো কোন নাই। আজন্যই মেরে দোস্ত সাহাবাহিক রাহাম হজুর সাল্লাহ এই কথাই বুঝেছিলেন ঈশ্বর তোমরা আখেরা তো পাবে মখলুক তোমাদের গুলাম হবে আশলাফ তোমাদের পায়ের নিচে হবে আল্লাহ তোমাদের সাথ হবে আল্লাহ তোমাদের লাভ এই জন্য ওনারা এই দুই জিনিসের পিছিয়েছেন ইমান আর ইমান্ন সবচেয়ে উপরে থাকা আর ইমান নিয়ে মরা চাই ওই ইমান দারাই হোক চাই ওই ইমান দার রাই হোক যদি দাঁড় হয় তেলো মূল্য কি মূল্য থেকে দশগুণ বড় ইমাম আজকে শিক্ষিত কেউ বুঝানো যায় না শহরওয়ালা কেউ বোঝানো যায় না গ্রামওয়ালা কেউ বোঝানো যায় না কোনো ব্যক্তি কে আজকে এই কথা বুঝানো দুষ্কর হয়ে গেছে যে ইমানেরও আবার কোন মেহান যেটা সত্যি বড় ফোর শিখো ফোর নৌকা মহামান ইমান শিখো যেরকম লোকেরা শিখছে এই জন্য রেবায়তে হাসান হাসান রবি আল্লাহ ইবলে অমর আল্লাহন বলতেছেন নাহানু আসবু মোহাম্মদ তা আলাম আমরা আসাদ মুহাম্মদ ইমান কে শিখছি তারপরে কোরআন কে শিখছি তারপরে কোরআনের পুঙ্খানো পুঙ্খানো আমলের উপরে উঠছি উম্মুন এক উম্মি আয় ইমুন আল কোরআন কবল আল ইমান কোরআন শিখবে ইমানের পূর্বে ইউরে হরুফা তারা হরুদগুলা কেদা করবে না এইটাই তাদের কপালের একা ছিল উলা এই উম্মের সবচেয়ে নিকৃষ্টা হেরাই মেরে দোস্ত মেরে দোস্ত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 তো ইমানের হুসুনের তরিক ও ফরজ ইমান কেমনে হাসিল হবে কেমনে হাসিল হবে ওই রাস্তার তালাসও ফরজ ওলামায় কেরাম বহুদ আছে এখানে ডাকাত ফরজ ডাকাতের মাস্রালাস করা ফরজ ফরজ না মাস্রাকাত ফরজ ডাকাতের মাস্রফ তালাশ করা ফরজ সহি মাত্রপে দেওয়া ফরজ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 যদি থাকতো যদি থাকত না সিনায় যে এই দিন সকালে দুনিয়া থেকে বিদায় নাই আবু দলের শুভে সাবেকের সময় মাটি দেওয়ার পরে বিকালে যখন বাইতুল্লায় ঢোকেন কাপড়রা যখন চতুর্দিক থেকে ভেঙ্গা পড়ে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 আমাকে ফাঁকি দিয়ে চলে যাবেন সমস্ত গুলামীকে ছেড়া সমস্ত কষ্টকে সহ্য করা আপনার গোলামীর নিচে কদম মাথা দিয়া আমাকে ফাঁকি দিয়ে চলে যাবেন জান্নাতে পদত্বনী শুনায় দিতে হ্যাঁ জান্নাতে পদোদনী শুনায় হায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন বেলা মোদিনা ছেড়া দিতে। কোন সাহাবীর উলসার মৃত্যুর পরে দরখাস্ত করেন না বরং আজীব কথা এক কিতাবে পাইছি কান খুলা শুনেন হজরতামের ক্রামও শুনেন আজীব কথা পাইছি আজীব কথা যে সাড়ে তিন ঘন্টার আগে উনার কবরে যাইতে। ওইখানে আঠারো মাস চলার পরে আসছে অনেক দিন পর্যন্ত রুটির ব্যবসা করছেন আর দিনকে প্রচার করছেন দেখে আসি চলো একটু সৌগতে বসে আসি চলো ওনার সান্নিধ্যে যাই আঠারো মাস চোরা যখন মদিনা আসবেন কবে মদিনা দিয়া যখন যার সাথে প্রথম সাক্ষাৎ হইতে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 কেমতের দিন তার পায়ের নিচের থেকে উঠবে আর আসানা যাবে সবার কাছে আল্লাহ আমন লালা খাবে সর্বপ্রথম বেলালের কাছে আল্লাহ দরখাস করবে আজ দিন বেলাল বেলাল আমাদেরকে আসান শোনাও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 পারতো না ঠিক না হ্যাঁ কিভাবে বাড়ছে আর বেলাল চলত আমাদের মান মর্যাদা আমাদের কদর কিমত মালেক কায়ে কাছে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 বেশি দিন হয় না মুসলমানের মাল মুসলমানের উপকারী কাজে লাগাই দাও জাকাতালা কেউ নেই মাল এরকম দেওয়া দিচ্ছে চানের বদলায় এরকম দাম দিচ্ছেন দিল দিয়া বলবো বলে দিল দিয়া হারাম বইলো না মরছে কি হয়েছে এরা দুনিয়ার পোশাক তোমাদের হাতে দিয়া চান্নের পোশাক করে চলে গেছে দুনিয়ার পোশাক তোমাদের হাতে হায়াতের আল্লাহ হায়াত চিরঞ্জিত বানা দিতে আল্লাহ চির চীবিত বানা দিছে জিন্দগির বদলায় দুনিয়ার জিন্দগির সামান্য জিন্দগির বিনিময়ে আখেরাতের জন্নাতের জিন্দগি কবরে তোমরা দুঃখ নিয়ে যেতে না হয় যে আল্লাহ রাজি হইলো কি হইলো না জানি না কবরে চলে যাব এই জন্য আল্লাহ বলে দিতেন আমি রাজি আমি রাজি আমি রাজি আমি রাজি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 সবাই নিশার পিছনে নিশাগর মতো দৌড়াইতে মেহান্নার থেকে তরিকা বৈলা দিয়া গেছেন তোমরাও যদি ওনাদের মতো চাও অল্লা দিন বে সান্লা দিন একটা দাউ হুম বেসান পথ অনুসরণ করবে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 এই মজমার থেকে কে আছে আমার কাছ থেকে আমি সাথে করতেন আর ওনাদেরকে দিতেন তো সে নগদ নকদ দাঁড়াই যে আমি এখন থেকেই পক্কা নিয়োগ করলাম আমি নকদ চিল্লা তিন চিল্লার জন্য তৈর আছি দাঁড়াই দাঁড়ায় আরে কে কে তৈরি চিল্লা তিন চিল্লার জন্য দাঁড়াই নকদ দাঁড়ায় দাঁড়ায় হিম্মত করি হ্যাঁ তখন শুনছি এখনো পালা দাঁড়াই হিম্মত করা নকদ কে তৈরি কে তৈরি নকদ চিল্লা তিন চিল্লার জন্য দাঁড়ায় যাই দাঁড়ায় যাই যে যত আগে দাঁড়াবে আমার থেকে এক সেকেন্ড আগে যে দাঁড়াইছে তাকে আমি জীবন ভর পারবো না উনি দুনিয়ার হিসাব করছে বলছে আবের তুমি দুনিয়ার হিসাব করো দুনিয়ার হিসাব ওইখানে চলে না ওইখানে আখেরাতের হিসাব হয়ে গেছে তুমি পাঁচশো বৎসর দেরি করছ তাইলে আমার থেকে একটা দাঁড়াইছে আল্লাহ কি বলতেছে আল্লাহ দেখতে আল্লাহ না বেরুন আল্লাহ দেখতেছে আমরা কি করতেছি টাকা দার উপরে দাঁড়াই দাঁড়া যাই বেরোস দাঁড়া যাই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 আল্লাহ আরো বলি ভাই আরো বলি আরো বলি ভাই আরো আরো দাঁড়াই হ্যাঁ ভাই আরো দাঁড়াই নকদ চিল্লা তিন চিল্লার জন্য চিল্লা তিন মেরে সবাই ঘরে এই ফেরেসটা আসবে বলি ভাই বলি তি শুনে একজন দাঁড়ায় যাই না লেখার জন্য তাইলে অল্প সময় হয়ে যাবে উঠা না করি মেরে দোস্ত উঠা উঠি না করি তশ্কিলের সময় আল্লাহ উঠা উঠি পছন্দ করেন না আমার কারণে যদি কেউ উঠা যায় দেখা দেখি তাইলে এটার অবাব আমার উপরে আসবে এই জন্য উঠা উঠি না করি এখন তো ফেরেস্তারাও আজকে এখন কোন রাত্রি চলতেছে জুমার রাত্রি না জুমার দিন হুজুস ইসলামের কাছে উম্মতের আমল নামা পেশ হয় ঠিক না सत्य तो हाँ जुमा शुरू हो गाला जुमा शुरू अच्छा हाँ जो नाम दीजिए दाड़े यार एक सप्ताह पर्तो ना आज के रो पेश हुजूराम जो देखे শ্রেণীমার কাছ থেকে অমুকের ছেলে অমুক অমুক গ্রাম ওই জায়গায় সে আমার ইমান হোক ইমানই মেহান্ন হুজুস্তর দিল খুশিতে বাগবাগ হয়ে যাবে না হবে না আমরা চাই না দিল বাগব হোক যদি চাইতে পয়সা আসেন কোন দুঃখে কিম্বতরা দাঁড়ান না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 এইবার তো একটু লম্বা টাইম পাইলাম এক সপ্তাহ তৈরির জন্য এইবার দেখি দাঁড়াই একটু তাড়াতাড়ি দাঁড়ায় যে মেরে দোস্ত দাঁড়াই না দাঁড়াই হিমত করে এক সপ্তাহ আগামী সবে সময় আপনি তৈয়ারি করে এখানে মার্কাজে আসবেন আর এইখান থেকে কাকড়ায় চলে যাবেন দাঁড়ান ওইখানে নাম আছে আলহামদুলিল্লাহ আর বলি আর বলি এক সপ্তাহ হাতে টাইম পাইলেন আপনি আপনারা মনে হয় প্রথমেই খায়াতেন যে না দাঁড়াব বলি ভাই বলি এক সপ্তাহের মধ্যে যারা তৈর হয়ে আসবো বলি হিম্মত দাঁড়াই এক সপ্তাহ পর দাঁড়াই হিমতপুরা দাঁড়াই এক সপ্তাহ দাঁড়ায় সময় আছে কি বলেন হুজুর সাল্লা সাহাবি কে বলতেছে সকাল যদি পাইতো। তো সন্ধার আশা আর করোনা সন্ধ্যা যদি পাইলা তো সকালের আসা করোনা কি করবো জানো না মৌ তোমার দুয়ারে কখন আসবে এই জন্য হিম্মত করে দাঁড়াই না বেরোনো তো দেখতে তো কোনো অসুবিধা নেই কি বলেন এরাধা করতে তো কোনো অসুবিধা নেই কি ফেনি মার থেকে পুলিশ পাঠাবে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 হালকা হলো ভাই হালকা হালকা হালকা করে